বাংলাদেশের মাটি সোনার চেয়ে ঘাঁটি এই দেশেরই মাটি হলো বাহাদুরের ঘাঁটি বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি এই দেশেরই মাটি হলো বাহাদুরের ঘাঁটি বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাটি এই দেশেরই মাটি হলো বাহাদুরের ঘাটি বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাটি এই দেশেরই মাটি হলো বাহাদুরের সোনার পাতায় পাতায় তিতু নাম দেশের জন্য ঝরিয়েছে রক্ত তার ঘাম ইতিহাসের সোনার পাতায় তিতু মিরের নাম দেশের জন্য ঝরিয়েছে রক্ত তার ঘাম দেশ রক্ষায় বিলে টুটি বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাটি এই দেশেরই মাটি হলো বাহাদুরের ঘাটি সনাম ধন্য জন্মরে ভাই এই দেশে। দেশে বাঙাল শরীয় তুল্লা তাদেরও জন্ম এই দেশে পখরে বাঙাল সরিয়ে তুল্লা তাদেরও জন্ম এই দেশে বাহাদুরদের পেয়ে তুমি ধন্য দেশের মাটি বাংলাদেশের মাটি হলো বাহাদুরের ঘাঁটি বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি এই দেশেরই মাটি হলো বাহাদুরের ঘাঁটি বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি এই দেশেরই মাটি হলো বাহাদুরের ঘাঁটিয়ারের মতো ছেলে এই দেশেতে এলো গুফুর বাতিল খতম করে জল দিনের আলো বক্তিয়ারের মতো ছেলে এই দেশেতে এলো গুফুর বাতিল খতম করে জল দিনের আলো বাহাদুরের ঘটি বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি এই দেশেরই মাটি হলো বাহাদুরের ঘাটি, বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাটি এই দেশেরই ছেলে ধন্য হলো সোনার বাংলা তাদেরকে যে পে হাফিজ জিয়ার ফরিদপুরি এই দেশেরই ছেলে ধন্য হলো সোনার বাংলা তাদেরকে যে পে दीन ए, भेंगे घाटी घाटी सोनारे खाटी ल बहादुर घाटी बांग्लादेश सोना चे खाटी। माटी होलो घाटी हलो बहादुर घाटी